জাবির ইবনু আবদুল্লাহ রদিল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি রসুল্লাহ সাল্লা সাল্লামকে বলতে শুনেছেন যখন কুরাইশরা আমাকে অস্বীকার করলো, তখন আমি কাবার হিজর অংশে দাঁড়ালাম আল্লাহ তালা তখন আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন যার কারণে আমি দেখে দেখে বাইতুল মুকাদ্দাসের নিদর্শনগুলো তাদের কাছে ব্যক্ত করছিলাম